প্রিয় শ্রোতা অবস্থাপিত হচ্ছে একশো বাইশ থেকে একশো উনত্রিশ পর্যন্ত যখন ওই সময়টির কথা স্মরণ করো স্মরণ করো গুরু ওই সময়টির কথা স্মরণ করো যখন তোমাদের দুটি দল হিম্মত হারাবার উপক্রম করেছিল পাঁচটা অংশ নিয়ে আসক হয় যুদ্ধের ব্যাপারে দেখাবার ইে ওনারা করে ফেলেছিলেন ফিরে গেল বলল আলা আমরা আমাদের নিজেদেরকে এবং নিজেদের সন্তানদেরকে কিছুর উপর হত্যা করবো এটা আবি দেখো লি আবি হাতেন এখানে কাতে গলী একটু ভুল হয়ে গেছে আসলে কাবি হাতেন না আবি বললো আবুল জাবের সুলামী যিনি আবদুল্লা বিন উবাই কে কথাটা বলেছিলেন তোমাদের নবী এবং তোমাদের জানের হেফাজতের ব্যাপারে আমি এবং তোমাদের জানের অন্যান্য সাথীদের জানের ব্যাপারে আল্লাহর কসম দিচ্ছি মানে তোমরা যদি তিনশো জন চলে যাও তাহলে অন্যরা তো এই তিন হাজারের মোকাবেলা টিকে থাকতে পারবে না তো শেষে দেখা যাবে যে হয়তো নবী জান সেটাও খাতরের মধ্যে পড়ে যাবে অন্যান্য সাথেদের জানো খাত্রায় পড়ে যাবে এই কথাটা হজরত আবু জাহের সুলামী আব্দুল্লাহ কে বলেছিলাম এই আবুল সুলামী কে ওনার এই কথার প্রেক্ষিতে এই কথাটা আবদুল্লা বলতেছে এবার কি লাউনা আলাম তাহলে আলাম এটা হলো কওয়ালা লি আবি কওয়ালার মাকুলা তখন সে বলেছিল লুম যে এটা একটা তেতাল এটা যদি আমরা জানতাম তাহলে তো অবশ্যই একতে বাক তাহলে দেখো তার কথাটা এটা তো কেতাল না এটা যদি আমাদের কেতাল যেটা ফরস সেটা আমাদের জানা থাকতো তাহলে তো অবশ্যই একতে বার করতাম ফরজ কাজ করতে হয় না কিন্তু এটা কেতাল না এই জন্য যাই না আমরা বুঝে নাই তার কথাটা তারা ফিরেন তাদের সাহায্যকারীমা না সিরুহমা সাহায্যকারী বা আল্লাহ তাদের অভিভাবক আল্লাহাল আমাদেরকে প্রথমে যে একটু আমাদের ব্যাপারে সমালোচনা করছেন পরে আমাদের যে প্রশংসাটা করছেন সেই প্রশংসার মোকাবেলার সমালোচনাটা কিছুই না পরে বলছেন তিনি বলেন যে এই আমাদের ব্যাপারে এই কথাটা বলা যে আমাদের পাওয়া আমাদের ফেলে কেমন লাগবে নিজের ওখানে কল্পনা করার এটার অনুভূতিটা না এখান থেকে দেখ একটা যে এই পরিস্থিতিটা এমন পরিস্থিতিটা এমন একটা আছে তাদের অবস্থাটা এরকম হওয়াটা একদম স্বাভাবিক না এই স্বাভাবিক হালাতে এই মানুষগুলো একটু বুঝ দিলে করে ফেলছিলেন সেটাকে আল্লাহ এখানে প্রথমে উল্লেখ করে পরে এরপরে ফিরে আসছে এটাকে প্রশংসা করতে তারা যেহেতু হাম্মার শুধু এরাদা করছে মানুষ এই আমল থেকে সরে যেতেছে ওই কঠিন পরিস্থিতিতে যারা টিকে থাকবে তারাই হলো আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহ মানে আল্লাহওয়ালা তারাই হবে যারা কঠিন পরিস্থিতিতে যেখানে হালাতের তাকাজা হলো আন্তাপশালা কিন্তু আমতার সাল না করে তারা ধীর থাকে আর এদের মধ্যে এরপরে আব্দুল্লাহ যে এই হালাতে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকা বা যুদ্ধ করতে থাকা এটাই হলো আসলে রব আলামিনের প্রিয় হওয়ার একটা লক্ষ্য এরপরে ফলাফল যেটা হবে সেটা তো তার জন্য সাহাদের অল্লাহমা আল্লাহ মিনুন ইমানের দাবি এটাই যে আল্লাহর ভরসা করবে জাহিরি হালাদার মোতাসের হন এটা কথায় না হইনা কাজেও তারা এই এই কথাটা দেখায় যে আসলে আমরা জাহিরি হালাদ্দার না এখানে এই কয়েকটা বদরের একটু আলোচনা আনতেছে অথবা আগের পরে সবটাই হলো আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বদরে। তখন তোমরা ছিল দুর্বল অসহায় তোমরা ছিল দুর্বল সংখ্যাও কম ছিল তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন এই কথাটা এখানে স্মরণ করাই দিয়েছেন মানে এখন তোমরা যে একটু পরাজিত হলে এটার কারণে এটা ভেবো না যে আল্লাহ তোমাদের সঙ্গে নাই বরং আল্লাহ তো তোমাদেরকে আগে সাহায্য করছেন অতএব এখন তোমাদের থেকে খেলা করলো না আল্লাহ করুন মানে তোমাদের এই মুহূর্তে যদি নাকি জাহারি হাজিমত আসছে কিন্তু রবাহ আলম তোমাদের উপরে পিছনে অনেক নাম তোমাদের উপরে দিচ্ছেন অতএব তাকুয়ার খেলাফ কোনো কাজ কিন্তু করো না এটাই হবে আসলে সুক্রিয়া করল না আল্লাহ কুম চাষ করুন থাকো তাহলে তোমরা শুকুর গুজার হবে লাল করুন জমেটাই লাল করুন এই বদল যুদ্ধের জন্য। তা আরো একটু বলতেছে আগে যে আছে যখন আপনি মোমেনদেরকে বলছিলেন তু অর্থাৎ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছিলেন এখানে তেহরি আছেন তুই এই সেই হিসাবে জন্য কি যথেষ্ট হবে না যে তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন তিন হাজার অবতীর্ণ করে তোমাদের জন্য কি এটা যথেষ্ট হবে না যে তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন 3000 ফেরেশতা অবতরণ করে এখানে রব শব্দটি মনে রেখো আইইউনিক দাকুম আইইউইনাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফ মিনাল মালাইকতি মুনজালিম মুনজলিম بالتخفيف والتشديد বালা يكফিকুম যালিক হা হা অবশ্যই এটা তোমাদের জন্য যথেষ্ট হবে অফিল আনফাল অফিল আনফাল বলে ওই যে আয়াত থেকে জাহিরি একটা سوال হয় যে এখানে আল্লাহ তাআলা এখানে প্রথমে বলতেছে সালাহিন এর পরে বলতেছেন হলো হমসতি আল্লাহিন আর সেখানে এক হাজার কথা বলা হলো এখানে তিন হাজার একটু পরে বলতেছে পাঁচ হাজার এটার একটু সমাধান দিতে বলতেছে যে তিনটা তিন হালাতের সাথে প্রথমে আল্লাহ এক হাজার দিয়ে সাহায্য করছেন করছেন এটা এই কারণে যে সাহাবিরা যখন দেখলেন যে কাফেরদের সংখ্যা এক হাজার আমাদের থেকে কত বেশি আল্লাহ ফেরেস্তা পাঠাই দিয়েছেন কাফেরদের সংখ্যা সমান তাদের দিল মজবুত হয়ে গেছে যে কাফের মানুষ আর ওই দিক দিয়ে হিসাব করছে এরপরে এরপরে রেদার তার বেপারে সাহাবিরা তো ওনাদের ভিতরে আবার একটু গেছে। তখন আল্লাহ সাহাবিদের কল্পের জন্য এই তিন হাজার পাঠাইছে তিন হাজার পাঠিয়ে এই হিসেবে যে এতক্ষণ তোমরা মানে তোমরা মানুষ তোমরা সাহাবিদের তিনগুণ নিচে ছিলে। এখন ফেরেসটা এসে গেছে এসে গেছে তাদের তিন হাজার মধ্যে কেউ কেউ বলেন পাঁচ হাজার সেটা আসে নাই আল্লাহ তালা ওয়াদা করছে যে যদি সবর এবং তাকুয়া তোমাদের উপরে তোমাদের মধ্যে থাকে দুইটা সিপদ থাকে আরেকটা হলো কাফেররা যদি এই মুহূর্তে এসে হামলা করে এই দুটা জিনিস একত্রিত হলে একদিন ইন তাসবিরু আলা লিকাআল আদুভি শত্রুর মোকাবেলায় তোমরা যদি صبر অবলম্বন কর ও তত্তাকুল্লাহ ফিল মুখালফা এই এখানে দুটো সিফাত আসছে এখানে صبر দ্বারা কোন صبر বোঝা গেল صبر আন্ডাল কিতাল না صبر হিনাল বাসি হ্যাঁ صبر আন্ডাল কিতাল صبر আন্ডাল কিতাল হিনাল বাসি যাক কোথায় যে صبر ইয়াতু ওয়া ইয়াতুকুম মিন ফাউরিহিম হাদা তোমরা যদি صبر অবলম্বন করো এবং তাকওয়া অবলম্বন করো এবং তা যদি এই মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করে ওয়া ইয়াতুকুম আই আল মুশরিকুন মিন ফাউরিহিম ওয়াক্তিহিম হাদা তাদের এই মুহূর্তে আক্রমণ করে ইয়ুমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফ মিনাল মালাইকাতি মুসাউমিন তাহলে তোমাদের রব তোমাদেরকে 5000 ফেরেশতা দ্বারা সাহায্য করবেন মুসাউবমিন যারা চিহ্নিত যারা নিজেদেরকে বিশেষ চিহ্ন দ্বারা চিহ্নিত করে রেখেছে হলুদ পাগড়ি বা বিশেষ রঙের ঘোড়া সেটা যেটা সামনে আসতেছে আর বলতেছেন যে তাদের সঙ্গে কৃত সেটা পূর্ণ করেছেন যে তাদের সঙ্গে যুদ্ধ করেছেন তাদের উপর ছিল হলুদ সাদা পাগরি হলুকাগরি কিংবা সাদা পাগরি আর কোন তাদেরকে দেখছেন আর এই আলী ইসলামের আওয়াজ কেউ কেউ শুনছেন আওয়াজটা শুনছেন আর কেউ কেউ আল্লাহ এই সাহায্যের ব্যবস্থা করেছেন শুধু তোমাদের শুধু তোমাদের সুসংবাদ লাভের জন্য বলি তা তোমা ইন পলুক এবং যেন তোমাদের অন্তর এর মাধ্যমে প্রশান্তি লাভ করেন এবং যেন এর মাধ্যমে তোমাদের অন্তর প্রশান্তি লাভ করে যেন শত্রুর সংখ্যা দিকের কারণে অন্তরের মধ্যে পেরেশানি না আসে وقلتكم اذا كنت تحضروا في القلب قلب تحضروا فلا تجزع من كثرة العدوية ولا وقلتكم ولا تجزعه فلا تجزع من كثرة العدوية العدو وقلتكم شكرا الكثرة اذا كنت تحضروا في مددنا ما هذا يجب أن تحضروا ومن نصر إلا من عند الله অন্যথায় প্রকৃত তো আল্লাহ তালার পক্ষ থেকেই হবে প্রকৃত সাহায্য তো আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ আজিজল হাকিম যিনি ক্ষমতাবান এবং প্রজ্ঞাময় আজানের উত্তরটা বা সৈন্য নিজেদের সৈন্য কাসরতের কারণে নুসরতটা হয় না কি বললো এটা বললো যে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা পাঠাইছেন ফেরেস্তা তো এমন যে একজন ফেরেস্তাই কাকি এই এক হাজার জন্য একজন ফেরিস্তাই তো কাকি সেখানে প্রথমে এক হাজার পরে আবার তিন হাজার পরে এবং ফেরস্তারা আসে আমাদের সঙ্গে এটার দ্বারা যেন তোমাদের দিল মতো আইন হয় তোমার তোমাদের কি করতে হবে এই জিনিসটা বোঝাবার জন্য ফেরেস্তাদেরকে আল্লাহ এই জন্য পাঠান নাই যে ফেরেস্তারা কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করবে বরং পাঠাইছেন মেন মাকসাদ হলো যেন ফেরেস্তা আসেনা এই কথাটা এখানে বলা হলো যে ফেরেস্তাদের নজুল সেটা বুসরা এবং নতুবা আসল নসরত্ব সেটা আল্লাহ তালার পক্ষ থেকে এরপরে আল্লাহ এর দুইটা সিফতানা হয়েছে আল্লাহ আজিজ আল হাকিম তিনি পূর্ণ ক্ষমতাবান তিনি ফেরস্তাদের কে ছাড়াও পারেন বা ওরা এই যখন ওই খবরটা আসছে ঠিক তখনই কাফেরাই হামলা করে নাই ওরা স্বাভাবিকভাবে যখন হামলা করা তখনই হামলাটা করছে এই এই হাজারের ওয়াদাটা এটা আসে নাই মানে যুদ্ধের সহিক হয়নি সঠিক প্রয়োজনটা পড়ে নাই ليقطع طرفا من الذين كفروا ليقطع متعلق بنصركم وجه pisanage saja nasarakum Allah tomaderke shahajjo korechen badore keno shahajjo korechen liqta'a tarafam minalladhina kafarujeno Allah kafirder ekta dolke nisshesh kore dite paren liqta'a ay liyahlika liyuhlika liyuhlika tarafam minalladhina kafarujeno kafirder ekta ongshoke jeno nisshesh kore dite paren ejeno tini tomaderke shahajjo korchen bilqatli তিনি যেন তাদেরকে লাঞ্ছিত তারা পায়নি ওই জিনিস যেটা তারা ইচ্ছে করেছিলাম এই শব্দটা হল বাবে মু আল্লাহ থেকে ভুল বললাম বলতেছেন যে যখন রসুল রাবা ইয়া রাবা ইয়া মানে এই সামনের দিকে যে চারটা দাঁত এই চারটা দাঁতের এই চারটা দাঁতের দুই পাশের দুইটা দাঁতকে বলা হয় রাবা আইয়া এই যে মনে যে আমাদের দাঁত আছে না যে রাবা আইয়া রাবা আইয়ার নীচের ডান পাশের এই রাবা আইয়াটা সহিত হয়েছিল নিচের পাটির ডান পাশের এই রাবা আইয়াটা কথা বুঝছ না এটা বলতে অসাজ্জা এবং হজুরের চেহারা রক্তাক্ত হয়ে গেছে যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করেছে তখন এই আত নাজির হয়েছে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়ার আপনার নেই। তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়ার নেওয়ার আপনার নেই আই ইলা এ এপর্যন্ত যে হয় আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন কিংবা তাদেরকে শাস্তি দেবেন মিন আমি উন তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা কোনো বদা করার এখতিয়ার আপনার নেই বালিল আমরুলিল্লা বরং তাদের ব্যাপারে যত সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বিষয়টা আল্লাহর আপনার সবরিম এ পর্যন্ত যে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন আগের কথাটারই ব্যাখ্যা যে আপনার কোনো সম্পূর্ণ আল্লাহ সব মালিকানা আল্লাহরাও তো আল্লাহ মালিকানাধীন আল্লাহ আপনার তো কিচ্ছুই না শেষ হয়েছে উহুদের আলোচনা চলতেছিল এরপরে উহুদের আলোচনার মাঝখানে বদরের আলোচনা একটু করলেন আলোচনা শেষ বাকি যুদ্ধের আলোচনা এখানে আল্লাহ তালা বিশেষ একটা অন্যায় কাজ কথা বলতেছেন এরপরে মুসলমানদেরকে এবং সবাইকে আল্লাহ একটু এরপরে মুসলমানদেরকে আমাল এর দিকে দাওয়াত দিচ্ছেন আমাল এর দিকে দাওয়া মাকফিরা এবং জন্নাতের দিকে দাওয়া শেষ er <tieopus> <nationwide> এরপরে আমার আসতেছে যুদ্ধ জেহাদ সংক্রান্ত আয়াত গেল সামনেও বলে যুদ্ধ জেহাদ সংক্রান্ত আয়াত আসতেছে মাঝখানে এখানে আকলুর রিবা এটার আয়াতের মুনাসাবাতটা কি আকলুর রিবা জাহান নামের কথাও বলতেছে আবার কিছু মোত্তাকিদের বলছেন যে এটার মধ্যে আসলে জুমলায় যেন এটা মুস্তা আনিফা এখানে কিছু আওয়ামের না বলে দিলেন আর সিফাতুল মুক্তিন কিন্তু অন্যরা এখানে সুন্দর একটা মুনাসাবাদ বলছেন রাজ দূর থেকে আয়াত সবসে পহলে সুদ কী মান ফাইকে হলাল তকবা কি জড় ও বুনিয়া তো গুসে আগে আয়বর কাজ করতে নিষেধ করছেন সামনে রাতে সবর তকা কি জিনিস এবং হলো আকলে হালাল তাকোয়ার মূল বুনিয়াদি হলো আকলে হালাল অতএব তোমরা হারামের কাছেও যাবে না একেবারে তো এটা রেবার কথা বলে এটা বোঝানো হয়েছে যে হারামের কাছেও যাবে না হারামের থেকে বেঁচে তাকুয়া তাকুয়ার সূচনাটা এটা এইভাবে হয় লম্বা চুরা একটা মুনাসবসবাস বনো সলিমা কি বুজ দিল জিহাদ মৌকা পর নামি দিমান বান ফেতে হারা তরফ হ সুদ খানে হারাম মাল খানে এটার মধ্যে অন্য জায়গায় পাওয়া যায় আরবি কিতাবের মধ্যে হলো এই তফসিরে তফসিরে কবীর ফখরুদ্দিন রাজি রহিমুল্লাহ আয়তের মোনাসাব চমৎকার বলে অন্য জায়গা না পাওয়া গেলে দেখাবে ওখানে পাওয়া دعوانا لله لله رب العالمين